জাবির আদিআলা হতে বর্ণিত তিনি বলেন নাবী সাল্লি সাল্লাম জিজ্ঞেস করলেন তোমাদের কি আনমাত অর্থাৎ গালিচার কার্পেট আছে কি আমি বললাম আমরা তা কোথায় পাবো তিনি বললেন শীঘ্রই তোমরা আনমাত লাভ করবে তখন আমি আমার স্ত্রীকে বলি আমার বিছানা হতে এটা সরিয়ে দাও তখন সে বলল নবী সাল্লি সাল্লাম কি বলেন নি শীঘ্রই তোমরা আনমাত পেয়ে যাবে তখন আমি তা রাখতে দেই